কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা 1879 শীতের মনোরম সকালে শুধুমাত্রের কর্মীরা জড়ো হচ্ছেন এক জায়গায় তাদের কাকে সেদিন কি কাজ করতে হবে সেই সমস্ত ডিটেলস তাদের দেবেন বাগানের সুপারিনটেন্ডেন্ট ডক্টর জর্জ কিং কিন্তু পাশের নদীর থেকে কিসের যেন একটা আওয়াজ আসছে সেদিকে তাকাতেই কর্মীরা দেখে এদিকে ডক্টর কিং ছুটলেন খবর পাঠাতে হাওড়ার ম্যাজিস্ট্রেট আর কমিশনার স্টাউটার কে কিন্তু টু লেট বোটানিক্যাল গার্ডেনের জার্মান কিউরেটার অ্যাডলফ বেয়ান আর মিস্টার স্কট দুজনে মিলে বারণ করা সত্ত্বেও বাঘের খোঁজে বাঘানে ওই প্রবাদটা জানেন তো ডোট গো লুকিং ফর ট্রাভেল হঠাৎ করে চিকিৎসা করলেন সিভিল সার্জন ড পিলচার তার রিপোর্ট বলছে হিজ লেফট ইয়ার একটি আখের খেতে। এবং সেখানে মারল লাল কপরুল শেখ আজিমকে পরের দুদিন বাঘের শিকার হলো দুটি গরু। শেষমেশ হাওড়ার ম্যাজিস্ট্রেট মিস্টার ওয়েস পদ্মপুকুর বলে একটি গ্রামে বাড়ির ছাদ থেকে खान गल्पीना शुरू तो लखनऊ ते सात फरवरी अठारह सो छप्पन को अवध पर अंग्रेजी कब्जा हो जाएगा जान आलम अपनी मेहबूब लखनऊ नगरी को কলকাতা এলেন লক্ষনৌ শেষ নবাব সঙ্গে এলো তার মানাজরি মানে জন্তু জানোয়ারের কালেকশন ইংরেজরা তার লক্ষ্ণৌ তার থেকে কেড়ে নিয়েছিল তাই তিনি কলকাতার মেটিয়াবুরুজে তৈরি করলেন এক নতুন লক্ষণ ঠিক লক্ষ্নৌ এর মতোই এখানে গড়ে উঠল নবাবের চিড়িয়াখানা সেখানে নানান দেশের পাহাড়ের পাখি বাঘ সিংহ চিতা গন্ডার কিন্তু সব থেকে আশ্চর্য ছিল নাকি সাপের কালেকশন একটি বিরাট পাহাড় তার চারিদিকে খাল কাটা এবং সেই পাহাড়ের ওপর কিলবিল করছে শয়ে শয়ে ভয়ানক বিষধর সাপ এটা ছিল কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা যেটা নবাব ওয়াজেদ আলী শাহের মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায় কলকাতার তৃতীয় খানা আলিপুর এবার আপনি ভাবছেন প্রথম চিড়িয়াখানাটা তাহলে কোথায় চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট আরো শুনতে এবং আরো জানতে লগ করুন আমাদের ওয়েবসাইটে রেডিও কলকাতা অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে facebook.com slash mirchideep